আইশাহ রাজিয়াল্লাহ তাল্লানতে বর্ণিত তিনি বলেন এক রাতে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম ঈশার সালাত আদায় করতে বিলম্ব করলেন এ হল ব্যাপকভাবে ইসলাম প্রসারের পূর্বের কথা সালাতের জন্য তিনি বেরিয়ে আসেননি এমনকি উমর রজিয়াল্লাহ ত আলাহু বললেন মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছে অতপর তিনি বেরিয়ে এলেন এবং মসজিদের লোকদের লক্ষ্য করে বললেন তোমরা ব্যতীত জমির অধিবাসীদের কেউ ঈশার সালাতের জন্য অপেক্ষায় নেই